জায়গা না ঠিক না তারপরও কিছু ব্যক্তির জন্য আফসোসের জায়গা হবে জান্ন জান্নাত কিন্তু আফসোসের জায়গা না যদি আফসোসের জায়গাই হয় তো জান্নাত নামই হবে কেন কিন্তু তারপরেও জান্নাতে কিছু লোকের আফসোস হবে আছে একবার একটা সুমুদুর আওয়াজ বাহির হবে এরকম সুমুদুর আওয়াজ জান্নাতি কখনো শুনে নাই মুসিকি বোঝেন মুসিকি বাদ্যযন্ত্র এটা থেকে আরবিতে উর্দুতে বলে মুসিকি এরকম বাদ্যযন্ত্রের আওয়াজ বাহির হবে সে পাগল হয়ে আসবে আর কে জিজ্ঞাসা করবে আল্লাহ কাকা যে তোর উপরে আছে তোর উপরের দরজায় যে আছে তার থেকে আসতেছে তো জিজ্ঞাসা করবে মিন আই যে কোন জিনিস থেকে এই আওয়াজ বাহির হইতেছে বলবে জালাসমা কাল্লা খাটে বসছে মালিকগঞ্জও পাবেন এরকম চার কাপ পাওয়া যাবেন মাটিতে রাখবেন কোনো আওয়াজ নাই উপরে উঠে চাপান করতে থাকবেন বাদ্যযন্ত্রের আওয়াজ আসতেছে টুম টুম টুম টুম টুম পাওয়া যায় এরকম চার কাপ হ্যাঁ দেখেনা হ্যাঁ আমাদের হাটে আর মুসিকির বাইদের আওয়াজ ঠিক না যদি মানুষ এটা পারে তো আল্লাহ পারে না জিজ্ঞাসা করবো না সেই মর্তবাদ কি করে অর্জন করলো খাটে বৈসা পাশ পরিবর্তন করছে আর সাথে সাথে এরকম বাদ্যযন্ত্রের আওয়াজ বাহির হয়েছে যে নিচের জান্নাতিরা সবাই পাগলায় বেড়ে চলে আসছে তো বলবো মার শুধু দুনিয়ার জীবনে তোমার চেয়ে একবার বেশি সুবাহ করছে এমনি তো সুলাইমানুরসলাম বলেন সিংহাসন নিয়ে উড়া যেতে কৃষক ওই সিংহাসনের কোনো ছিল না আর মেশিন যখন নেই তো আওয়াজও ছিল না ঠিক না যদিও গতি ছিল গুদু হুয়া শাহরুন ও রা হুয়া সকালে এক মাসের রাস্তা বিকালে এক মাসের রাস্তা অতিক্রম করতো কিন্তু বিহীন প্লেন ঠিক না কোন আওয়াজও নেই কৃষক কৃষি কাজ করতেছে হঠাৎ কত বড় মর্যা কেন সুলাইম আপনার নাম দাউদ আলাই হিসালাম উনি নদীও ছিলেন বাদশাহ ছিলেন উনার দাদাও বাদশাহ ছিলেন আর সুলাইম তো বাদশাহী ঠিক না শুধু বাদশা না বাদশাহী এরকম না ঠিক না এরকম ব্যবসায়ী যে পিপ্রার বাসা পিপ্রাই কি তার বাসাই কি ঠিক না পিপ্রাই তার আবার বাসাই কি কিন্তু সুলাইমানের ইহলাম তার বাদশাও জানে ঠিক না কোরআন আছে কোরআন ক্রিসকের তো ভিতরে সব খারাপ হয়ে গেছে নবী ডাকছে সুলাইমানের মতো বাদশা না জানি কি করে বেজানিয়া জিজ্ঞাসা করছে মা তুমি কি বলছো আমি কিছু বলি নাই হ্যাঁ এটা বলছি পরিবারের কতগুলো মর্যাদা বাস্তবিক সে সত্য সুমান বলতেছে সুভানুল কিমান তোমার একবার শুভানের রাজত্বের চেয়ে দামে মেরে ভাইও মেরে আজিজো না করি কেন এই মুহূর্ত যেদিন প্রস্ফুটিত হবে এই মুহূর্ত গুলা বুঝে আসবে এই মুহূর্তগুলার ভিতরে কি লুকায়িত ছিল এই জন্য যদিও অফসোষের জায়গা না আর আফসোস হইলে ওটা না, তারপর কিছু ব্যক্তির জন্য আল্লাহ জান্না বানায় রাখতে কাজে লাগাইতে তার ভিতরে যখন দেখবে পার্থক্য হম এই জন্যই তো আবদুল্লাহ কবর দেখে আসলাম এবার আমি রমজানের প্রথম রমজানে আমরা আসছি জর্ডান থেকে মরক্ক তারপরে বাংলাদেশে যা পরে হারেসা দুইজন একসাথে ছিল দুইজনের কবর একসাথে আবদুল্লাহ রি আল্লাহ আধা দিন পরে গেছেন এই জন্য বস্তির শুরুতে হলো দুইজনের কবর আর বস্তির শেষ মাথায় কবর গাড়িতে হিসাব করে কেউ পারবে না তোমার হিসাব তো হিসাবই হায় হুজুরাম যখন আবদুল্লাহ কে জিজ্ঞাস করছিলেন আবদুল্লাহ আক্ষামটা আখ্যার তা আবদুল্লাহ কতটুক দেরি হলো আব্দুল্লাহ সাদা সিদা জবাব ছিল সাদা সিদা রসুল আদা দিন তার কথা মিথ্যাও ছিল না দুনিয়া দেখতেছে সমস্ত মজুয়া দেখতেছে সবাই দেখতেছে যে বাস্তবিক জামাতের ফিকা আব্দুল্লাহা আদা দিন পিছে তার কথা কোন ধুলো না কিন্তু আল্লাহ রসুল চিৎকার হিসাব আর আল্লাহ তোমার উপরে হিসাব হাতের হিসাবিট আর পুরা করে দিয়েছে হিসাব কি কমপ্লিট করে ফেলছে বলে আখার তা খান্তা মিয়া আম, তুমি পাঁচশো বর্ষর পিছিয়ে চলে গেছো মেরে ভাইও মেরে ভাইও মেরে আসিস আগে যেটা বলছি আমি সারা জীবন দৌড়ে একটা সেকেন্ড কে ধরতে পারবো না মিনিট আর ঘন্টা তো পরে সেকেন্ড সেকেন্ড কেননা তাজু তাই যদি না হইত তো সত্যি ব্যাপারে হাত ব্যথা হারদাল যদি সমগ্র জগৎটাকে সরিষের দানা দ্বারা পূর্ণ করা হয় চোম্বায়ুর ছিল তারপরে যদি তার উপরে পাঠানো হয় একটা পাখি সানা সানা এক এক বৎসর পর এই সমগ্র সরিষার দানা গুলা নিঃশেষে রূপান্তরিত হবে কিন্তু আখেরাতের জীবন কোনদিন শেষ হবে না সত্তর বছরের বিনিময়ে ছিল না যে এরকমেটা এরকম একটা জীবন উপহার দিবে যদি হিসাব দুনিয়ারই হইত যদি হিসাব এরকম আমরা এরকম একটা জীবন উপহার দিবে জানাবুহার দাফরান যার মাটি গুলা দিয়ে লাগানো যার বিল্ডিং গুলা ইট আর সোনা রুটার সবচেয়ে ছোট দুনিয়ার থেকে দশ গুণ দুনিয়ার গাছগুলা কাঠের আর জানাতের গাছগুলো হবে সোনার আর রূপার কাঠের গাছের চোষা যদি এত মজা হয় তো সোনার আর রূপার গাছের চোষার মজা হবে মামুলি মেরে ভাইও মেরে দোস্ত মেরে আদিজ অসলে কথা বলার সময় এখন নাই আমার হায়াতের জন্য আমার কথা বলা সময় নাই আমার হায়াত তো এই জন্যই কাজ করার জন্য কথা বলার জন্য না আমার হায়াত কাজের জন্য কথার জন্য না আমার হায়াত কর্মের জন্য কথার জন্য না আমাকে হায়াত দিতেই অল্প হায় মেরে দোস্ত অন্য অন্য উন্নতকে তো এই উন্নত অনেক কম পাওয়া যাবে যে ষাট সত্তরের অল্প একটু বেশি পাবে বিদায় আমাদের জীবনে তো সিল মারা কোন উন্নতের জীবনে সিল মারা ছিল না এতটুকু তো জীবন মেরে ভাইও মেরে দোস্ত মেরে আদিত আয়ের জায়গা না আর যদি আফসোস হয় তো এটা জান্নাত না কিন্তু তারপরও কিছু ব্যক্তির উপরে জীবন আফসোসের কারণ হবে যদিও নাকি সে যাবে তারপরও তার জন্য আফসোসের কারণ হবে আহলুল জাননা কেননা দুনিয়ার হিসাব তো আর ঘন্টা আর তিন আর সপ্তাহ আর মাস আর বছর কিন্তু আল্লাহর কাছে হিসাব না আল্লাহর কাছে সামান্য পার্থক্য বিশাল পার্থক্য রূপান্তরিত হয় আখেরতের হিসাব তো এটাই এই জন্য কথা শেষের দিকে চলে আসছি লম্বা করে লাভ নাই আসল কাজের দরকার কাজ এই কাজের দরকার এখন কাজ চাই আমাদের কাছ থেকে যে মেহেন্ট করতেন যে মেহান্ন আমাদেরকে সংযুক্ত করতে ও মেরে দোস্ত ও মেরে দোস্ত ও মেরে দোস্ত প্রথম খোদার এই মেহেনের লাইফ কখনো আমরা ছিলাম না নবীরা পর্যন্ত চায়া পায় না চায়া আপনাদেরকে একটা কীটা হাদিস থেকে নবী আসছিল ইরাকে উনি জানে সমস্ত নবী উন্নত হইতে চাইছে তো দরখাস্ত রিটার্ন করে দিতে আল্লাহ বড় চালাক নবী ছিলেন চালাক উপাধি ছিল হিবুল্লাহ ওনার উপাধি হলো হিবুল্লাহ আল্লা ভালোবাসা বলা হয়তো ওনাকে আল্লাহর ভালোবাসা এই এজন্য আল্লাহ আমাদের সমস্ত সমস্ত নবী যখন হুজু ইসলাম জন্ম দুনিয়াতে আসে পা রাখে যখন হুজু তো হুজুতামকে যে দায়ী ছিল ওই সময় যে হুজুতাম কাছে ছিল সে ছিল ওই মহিলার নাম ছিল শেফা শেপা বলে যখন তো দুনিয়ার বাচ্চা কন্ধ ছড়াইতে ছড়াইতে বাহির হয় কিন্তু পরিষ্কার আর যখন বাহির হইতে তখন নাবি কাটা অবস্থায় ছিল মখতু রসুল্লা নাবি কাটা অবস্থায় ছিল মখতু নেন করা অবস্থায় ছিল বলে আমি হাতে নিয়ে যখন বাহির করতেছি বলে তখন আমি দেখতে আমি বাহির করে যে রাখছি মাটিতে বলে রাখতে দেরি এই মাত্র বাহির হওয়া বাচ্চা বলে টাইম পারোয়াট হইয়া উল্টাইতে আর সোজা বৈসা বৈশাখ সিধা করে গেছে আম্মাজান বলেন আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উঠাইতে দেরি আর সমগ্র জগৎটা আমার সামনে উদ্বাসিত হইতে দেরি হয় নাই আমি পারস্য রাজপ্রসাদ দেখতেছিলাম রুমের রাজপ্রাসাদ দেখতেছিলাম আমি দৌড়ে এতে কোলে নিয়েছি যে কেমন বাচ্চা কেমন বাচ্চা কোলে নিয়ে যখন বসতি আমার ঘরের ছাদ ফেটে গেছে ম্যাগ আমার ঘরের ভিতরে ঢুকছে কিছুক্ষণ পরে পুরো ঘরটা ম্যাগ আচ্ছন্ন করে আসছে কুকুর থেকে একটা আওয়াজ আসছে তুফু এই বাচ্চাকে তার গুনা বলিকে চাইনা নেই এই জন্য সমগ্র বাচ্চাকে সমগ্র জগৎ কে তফ করাও আ তু হু হুলু কদম মারিবা তিস ইব্রাহিম নিশানা ইসমাহ فتاحة صالح، حكمة لوت، مشرا یاقوب، جمال يوسف، صبر ايوب، دعاة يونس، جهاد ايوشا، حب دانيال، وقار ايليات، زهد عيسى، قوة موسى، حيبت سلائمان، وعلم القبر، وقمدوه في جميع اخلاق النبيين شموزت مبادل صفت داو، اتر بطره چل حب دانيال، دانيال بالوشوي بطره بكر بطره فراداو বলে ওই নবী ওই নবী বলো চালোয়া করে নাই হাত ওটা বলতে আল্লাহ উম্মতের হাতের কাকার দাফন চাইবাস্তম খবর দিয়ে গেছেন না তুস্তা তুস্তা তুস্ত স্বাধীন হবে তোমরা দানিয়াল ইসলাম কে পাবে সুরক্ষিত অবস্থায় ইরাক যখন স্বাধীন হয় আবু মুসা বলেন সবাই সব জিনিসের পিছিয়ে ছিল আমি অনুযায়ী হুনা একটা তাবুদ আমি একটা কফিন রাখা পাইছি একজন পুরা খুন খুনে তার নিচে বসে আছে আমি জিজ্ঞেস করলাম নিমানিক তাবুদ এই তাবুদ কার তো বৃদ্ধ বললি দান এটা তানিয়া লাল ইসলামের তাবুদ আমি খুশিতে পাকবাজ হয়ে গেলাম দূরে এসে নামাইলাম দেখলাম আল্লা নবী শুয়ে আছে যেরকম শোয়া মনে আছে, যে জীবিত মানুষ রে তার পরিবর্তন আসে নাই শুধু ঠেকি রাখলাম কাছে কি করবো ওমর নবী আল্লাহ তাল পাঠাইলেন পনেরোটা কবর খোদাই করো ওনাকে কাপড় পড়ায়া করো আর সমস্ত কবর সমান করে দাও যেন নবীর কবরের পূজা কেমন পর্যন্ত কেউ না করতে পারে এক কাজ এক কাজের নিষ্প আমাদেরকে চূড়া দিচ্ছেন উম্মত কে ভুলা গেছে কে ভুলে গেছে উম্মত ওই নিষ্পত কে ভুলা গেছে উন্মতের কাশকে ভেলা গেছে যে কাজ উন্মতের কাজ ছিল না ওই কাস কে উন্মত কাস বানাইছে যা উন্মতের কাজ ছিল তা উন্মত ছেড়া দিতে আল্লাহ উন্মত কেও ছেড়া দিতে ট্রেনে তো এক জমানা ছিল এই উম্ম চাবে আর আল্লাহ টিবে হইতেই পারে না উম্ম চাবে আর অল্লা না উম্ম চাইছে আমার হাতের ইশার ও অপতিগিরির আগুন পিছিয়ে যাক আপুলকে পিছিয়ে চাইতে বাদ্য করছে উন্নত চাইছে আমার হাতের চিঠিতে সমুদ্র নদী পানি ছাড়ো তো নদী পানি ছাড়তে বাধ্য হয়েছে উন্নত চাইছে আমি এই নদীর উপর দিয়ে সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইতে চাই যেন পানির পানির জায়গায় থাকে তরঙ্গ তরঙ্গ জায়গায় থাকে আমাদের ঘোড়ার খুন পানির ভিতরেও না এই অবস্থায় আমরা নদীকে সমুদ্রকে পার হইতে চাই আল্লাহ পার করাই দিয়ে দেখা দিতে উন্মদ চাইতে ম্যাঘকে ডাইকা আমার জমিনে বৃষ্টি বর্ষণ করা করতে চাই আমার জীবনে বৃষ্টি বর্ষিত হোক ম্যাঘ আসতে বাধ্য বর্ষণ করতে বাধ্য এই উন্মত যা চাইতে আল্লাহ এই উন্মতকে কখনো ফেরত তারপর আল্লাহ চাইছে আমার টকায় ভূমিকম্প বন্ধ হোক ওমর আল্লাহ তাল জমিনের টোকা আর বলছে আলাহ আফির আলা হ্যালো কেন আমি তো তোমার উপরে ইনসাফ করি না তোকা টোকা দেরি দেরি ভূমিকম্প দূরভূত হতে দেরি মানে অন্য চাইছে আমাদের সৈন্য যতই দূরে থাকো সৈন্যের অবস্থা আমি দেখতে চাই তারা কি জয় করতেছে না পরাজয় করতেছে আর আমার পথ আমি আমার সৈন্যের কাছে পৌঁছাইতে চাই ওমর মেম্বরে দাঁড়ায় দিন সৈন্যকে বলতেছে তোমরা পরাজয় বরণ করতেছ পাহাড় সামলা পাহাড় পাহাড় পাহাড় এই কথা যখন বলতেছিল পুরা মজমা বলতেছিল আমিরুল মুখমিন এই সাদা এটা আবার কি তুমার খোদ্বার এটা অংশ না এটা আবার কি বলতেছেন বলে আমি দেখতেছি আমাদের সৈন্য সারিয়া যেটা তিন হাজার কিলোমিটার দূর মদিনার থেকে বন্দর আব্বাসে পরাজয় বরণ করতেছে দুশ্মন পাহাড়ের উপর থেকে হামলা করার চেষ্টা করতেছে আমি আমার সৈন্যকে সতর্ক করছি পাহাড় সামলাও দুই মাস পরে যখন সারিয়া ফিরা আসছে সবাই ফিরা ধরছে তারা তুমি কি উমর রদিয়াল কথা শুনতো সারিয়া বলতেছে আমি শুনছি শুধু শুনি নাই রসুল আর আমি দেখি উমর আল্লাহ রসুলের মেম্বরে দ্বারাই আমাদেরকে বলতেছে চাওয়া ছাড়া এক জিন্দগির মকসদ দিচ্ছে আমরা ওই মকসদের উপরে আমরা রোজার প্রথম তারিখে আসি মরক্কোর টিকা মরক্কে যে সাহায্যে গেছিলেন তার নাম ছিল উবাহ নাশ আটলান্টিকের যেখানে এদিকে না ওদিকে না আমি বলি নাথ বরাবর নিউ এয়ার্স না এলো হোয়াইট হাউস আরে আপিন নাফে কেমলে জানলো যে এখান বরাবর আমেরিকারও নিউ ইয়র্ক হবে ওইখানে দাঁড়া বলতেছে বাধা হইতেই পারে না আমরা যেরকম চাবো এরকম গোড়াকে আল্লাহ দৌড়েই দিবে কাজ দেখেন কাজকে কাজ বলেই নেই জন্য সময় হবে না আপনাদের সামনে আমি দেখাইতাম আপনাদের সাথে চিনতে যায় ডুবে গেছে ঠিক না স্যার কিনা ডোসে না হ্যাঁ কি বলেন না ডুবে নাই যখন লাভ দেখছে এক লাখে দুই লাখ দুই লাখে চার লাখ তিন লাখে চার লাখ লাখ লাভ যখন দেখে আসবে। আর তারা খুশি খুশি লাভের জন্য আরো ছাপ দিছে আরো ছাপ দিছে আরো চাপ দিছে আরো চাপ দিছে না এলে কমিলে কোথায় যে শুয়ে আছে দিদিয়ার শেষ শুরু ওইখানে তার কবর আমি তো ভাবি মাঝে মাঝে কেন হাত দুটা যদি হাত দুটা পিছনে এক টাকাও খরচ হইতো না ও তমিন যেখানেই আগুন ওইখানেই তোমার হাত উপস্থিত হইতো আগুনকে নিবারের জন্য তোমার হাতই যথেষ্ট ছিল কেন হাত দুটা নেওয়া গেল আমাদেরকে কেনই তুমি হাত দুটা দিলা না আমি পানিয়ে না দিতাম কোন ড্রেজিং এর প্রয়োজন ছিল না ছিল না ছিল না ছিল না ড্রেজিং এর নদী জমি নদী পানি দিতে বাধ্য ওনারা জানতেন আমাদের জীবনের এক কাজ আল্লাহ আমাদেরকে এক কাজ দিয়া পাঠাইছেন এই কাজের ভিতরে আল্লাহ আমাদের সব কিছু রাখছেন দুনিয়ার কামিয়াবি আখেরাতের কামিয়াবি দুনিয়ার চাহাত আখেরাতের চাহাজ দুনিয়ার আইস আখেরাতের আইস দুনিয়ার মজা আখেরাতের মজা দুনিয়ার চাকচিক আখেরাতের চাকচিক সব এই মেহান্ন ভিতরে ঢুকা দিতেন মেরে দোস্ত এই জন্যই তাহলে এই মেহেন চাঁদ দেওয়া ওনাদের জন্য সহজ ছিল না দেওয়া কঠিন ছিল দেওয়া না দেওয়া কঠিন ছিল দেওয়া সহজ ছিল সহজ সহজ ছিল এমনে না এমনে না এমনে না এমনে না এমন না এমন না তারপরে উঠে উঠতেছে আর সবাইকে বাধ্য যা আমাকে নিয়ে চলো চললাম তারপরে মৃত্যু ঘনীভিত এখনই দুনিয়ার থেকে বিদায় নিবে তো বলতেছে না না বিদায় নেওয়ার পরে এখানি দাফন করবে না কাজ চলবে না তাই কি করব বলে আমার লাশকে নিয়ে চলবে আরে এটা আবার কোন শুনল তোমার লাশকে নিয়ে চলবো বলে না লাশ চলবে কতদূর পর চলবো যতদূর তোমাদের সীমান্ত শেষ হয় ওই পর্যন্ত চলবে তারপরে কি হবে যেতাম আমি তোর রাস্তায় চলছি যখন রু শরীরে ছিল তখনও চলছি আর যখন তুমি রুকে উঠে তোমার হুকুমকে উঠে গেছ তো আমার লাস্টাকে তোমার রাস্তায় আমি পরিচালিত করা চলছি আর ঘুমায় নাকি গুম মজা খাওয়া মজা গুমো মজা কিন্তু দুনিয়া এরকম লোক আছে যারা এই কথা বলে না খানে মজা না শুনে মে। মজা আত্ম আখে কি রোনে না খাওয়া মজা না ঘুমে মজা তো তুর কে মজা বলে শেষ রাত্রে আল্লাহ সামনে কাদার ভিতরে মজা যে পাই পে সে কাদার ভিতরে কি মজা যে খানার মজা পাইতে সে বলে খায় মজা যে ঘুমে মজা পাইতে আর যে কাদার বলতেছে না আল্লাহ রসুল যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন যার ভালোবাসা আল্লাহ রসুল কাউকে দেন নাই এই জন্য দোয়া করতেন আল্লাহ হুব আয়সা আর আল্লাহ আয়সার ভালোবাসার ব্যাপারে আপনি আমাকে ধরেন না আমি আজকে সবচেয়ে বেশি ভালোবাসি এই দুনিয়ায় মানুষ যখন বিদায় নেয় তো জমজমের পানি খেয়ে দুনিয়ার থেকে কিন্তু আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছে তো বিদায় নিতেছে কি কি আম্মাজানের থু থু মুখের ধুতু আদিতে আছে বোখারি মুসলিমে আছে বুঝতে পারতাম একজনের রয়ে আছে আর চালাইতেছে দেখতেছে ঢুকাইয়া দিতেছে আল্লাহ দেখানো রকসুন যে আমি বন্ধু তুমি আমার বন্ধু তোমাকে আমি নিতে চাই বিদায় তোমার সাথে যার সবচেয়ে বেশি বন্ধুত্ব তার জিনিস তোমার মুখে ঢুকাইয়া নিতে চাই থেকে যখন বিদায় নেওয়া যেতে মজা একটা জিনিস মহব্বত একটা জিনিস বলে মেরে দোস্ত মেরে দোস্ত মেরে ভাইও সাহাবাই ক্রামের পুঁজে আসছিল মজা পাইছিলেন তার ভিতরে সবকিছু বিসর্জন দেওয়া কোনো ব্যাপার ছিল না যার কারণেই দুনিয়ার কোনায় কোনায় কবরকে বানায় দিতেন যদি দুনিয়ার কোনায় কবর কে না শেষ করার বিদায় দেওয়ার মতো কেউ ক্ষমতা রাখতো না কেউ ক্ষমতা রাখেও আর কারোর কাছে ক্ষমতা ছিলও না যে তাকে চাকরি করবে তার নজরের মহাজদিনই বাদ দিয়া দিবে বেলাল তো বেলালই ঠিক না বেলাল না আমি তো বলি বেলাল যেখানে ওইখানে কেউ নাই নেই না উসমান না আলী না দলিল কেউ নবীকে জান্নাতের পদ তুলি শুনাইতে পারে নাই কিন্তু বেলাল শুনে দিতে একা জান্নাত গ্রহণ করবেন চলবে না পেলে কি হবে আপনি চলবেন। আমি আপনার আগে আগে থাকবো মুসকি মুস্কি হাসতেছে একবার দুইবার তিনবার চতুর্থ বার হাসি বিয়া বলতেছে আবদুল কাদের আপনার দাস আপনার গোলাম তালাত আপনার আনতেছে মা ভালুকাইয়া বেলাল আল্লাহ চাই বেলাল কি যে এরকমই ছেড়ে দিলা মোদিনা ছাড়ছো ঠিক আছে কিন্তু আমাদের জায়ারতেই ছেড়ে দিলা এরকম কি ঘটলো আর শোনা আমি বাহির হবো কবর আবু বাকর আমার টাইম হাতে ওমর বিশ্বীমা আলী ওমর আমার বাম হাতে বেলাল ই তাহতা। তা বেলাল আমার পাই নিচের থেকে উঠবে কবর কত দূরে সিংয় ফুয়ে অপেক্ষা করতেছে কখন সিংয় ফু দিবে আর আমি পায়ের নিচের থেকে ডুব দিয়ে উঠব সবাই কবর থেকে উঠবে আর কিছু বলবে কেমতের মাঠে পায়ে যাবে। কেমতের মাঠে আল্লাহ সবাই আমল নামা যাবে কিন্তু আল্লাহ বেলালের কাছে দরখাস্ত করবে কেমতের মাঠে আসদিন লান বেলাল বেলাল আমাদেরকে একটা আজান শুনে দেওয়া আজান আজান শুনে দেওয়া আমাকে আল্লাহ জিজ্ঞাসা আল্লাহ এলান করবে আই না ও বেলাজ তুমি কোথায় খুশ ও সুখিল তুমি রশিদ হরো আর জন্নাতের দিকে টানতে থাকো বিদায় বুঝা গেল জান্নাতের দুয়ারে আকা তৈ্যাদুল আমদিয়া সবার উপরে থাকবে যে রশি সে আগে যায় বেলার কান্নের দুয়ারে আগে পৌঁছবে খাদে মাগে খাদে মাগে মেরে ভাইও ওই বেলারে মোদী না ছায়রা দাবি যেখানে আসলে রুকু নইনে তু ত আমার সাথে মিলবে তাহাদাই কেলাম সব ছেড়ে চলে যেতেছে জিন্দিগির মত দিন্দিগির উদ্দেশ্য কাজ আল্লাহ দিতে ওই কাজকে কাজ বানাইতে। আল্লাহ তাদেরকে ওই কাজ আমাদের কাছে আল্লাহর রসুল রেখা গেছেন আল্লাহর রসুল বোঝা দিয়া গেছেন কাজকে আমার আব্দু আন্নি আব্দু আন্নি আব্দু আনি আমি ওই কাজকে তোমাদের কাছে আমারত রেখা যেতেছি আমার পক্ষ থেকে তোমরা আমারতকে পৌঁছে যে থাকো আল্লাহর রসুল আমরা পৌঁছে থাকব থাকবো থাকব। তারপরে কি হবে আপনাকে কখন পাবো বলছে মাউরি তুটুমুল হাউস পৌঁছাইতে পৌঁছাইতে পৌঁছাইতে পৌঁছাইতে হাউসে কালসারের কাছে এসে আমার সাথে মিলিত কি করবেন আপনি মিলিত হইবে বলে সমস্ত তোর আমার হাতের এক গ্লাস কাউসারের পানি সমগ্র জীবনের ক্লান্তিকে দুর্বিত করার জন্য যথেষ্ট হয়ে যাবে কাজ আমাদের এটা মেরে দস্ত এখন কাজ করার সময় বয়ানের সময় না মাকামি বলেন মুস্তুরাত বলেন পুরুষের বলেন পাসকাম বলেন জোজানা বলেন সপ্তাহ বলেন মাহানা বলেন চালানা বলেন দেশের বলেন বিদেশের বলেন এটা আমার কাজ এটা আমার জিন্দগির মকস এর ভিতরে আমার দুনিয়া লুকায়িত এর ভিতরে আমার আখেরাত লুকায়িত যদি কথা আমার বুঝে আসা থাকে মেরে দোস্তা আপনারা এই কাজের আহাল এই কাজের জন্য ঘুরে আসবে আউয়া লাগাইতে দিবেন সে ঘুরে আসবে এটা কোনো সম্ভব না সম্ভব বুঝছেন আমার কথা বুঝে আসতে আল্লাহ চাবেনা আপনি আসবেন হইতে পারে এটা হ্যাঁ লাগাইছি ঠিক না হ্যাঁ আল্লাহ আমার হল্লা আগে বাড়াবে আমি তাকে আগে করব মান আখরা আঃখারা হুল্লাহ যে পিছে করবে আমিও তাকে পিছিয়ে করে দিব আমি তো মাঝে মাঝে বলি নাউজুবুল্লাহ না বুঝার জন্য বলতেছি নাউজুবুল্লাহ পরে পড়ে আমি বলি যদি হুজুস ইসলাম দশ বছর পরে আইত সিদ্দিক কয় বছর পরে সিদ্দিক হইতর পরে বুঝছেন তো হুজুস আবির্ভাব যদি দশ বছর পর হইত তাহলে সিদ্দিক কয় বছর পরে সিদ্দিকে আকবর হইতো ফারুক আজম ওসমানে হানি আলিউল সারা আবাস দশ বছর আল্লাহ তাকে আগে করতে থাকবে আপনারা হলেন যুদ্ধা প্রবানির জন্য আপনারা নির্বাচিত নাহলে তিন চার মাস আল্লাহ আপনাকে আমাকে দাগাইতে দেয় নাই আল্লাহ আপনার আমার কাছ থেকে কিছু চায় আপনাকে আমাকে আল্লাহ চার মাস তার রাস্তায় ঘুরাইতে আমাদের মুখ দিয়ে একটা পুলি ভুলাইতে আমাদের মুখ দিয়ে একদিকে দাওয়াতকে কে আল্লাহ চারি মাস চালাইতে দাওয়াত চালাইতে মোহাম্মদ রসুল দাওয়াত কে চালাইতে নামাজের দাওয়াত কে চালাইছে এলো জিকিরের দাওয়াত কে চালাইছে আখলাত আর এখরামের দাওয়াত কে চালাইছে এখলাসের দাওয়াতকে কে চালাইছে আল্লাহর রাস্তায় বাহির হওয়ার দাওয়াত আমাদের মুখ দিয়া চারি মাস আল্লাহ চালাইতে চালায় আমাদেরকে আল্লাহ কয়বার করে আরে মেয়া কাপন জীবনে কয়বার করে দুইবার পরে দুইবার হজেও কাফন পরে এটার নাম দিছে এহরাম আসলে কাফন। জিজ্ঞেস করে দেখেন ওরা আমাদের আছে। তুমি ভাই বাইল আরেকদিন তোমাকে পড়াবো আর খোলার অনুমতি হবে না ওইটা হইলো কাপন মুখ না বুঝেতে কি পড়লাম তদ্রুপীত আল্লাহ আমাদেরকে আগে বাড়াইছে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছে চার মাস আল্লাহ আমাদেরকে লালাইতে দিচ্ছেন আল্লাহ আমাদের মুখ দিয়েছেন আল্লাহ আমাদের কাছ থেকে একটা জিনিস চান সেটা হলো আমি আমাকে আগে বাড়াই আমি কাকে মাক্ত বাড়াই যেখানে টাকা দা ওইখানে আমি উপস্থিত ঠিক না আপনার মানে পরেন না অহুরের রাত্রে খন্দকের রাত্রে খন্দকের হাদিস পড়ে দেখেন এক ব্যক্তি চারিবার দাঁড়াইছে ব্রাদার চার নামে চারিবার দাঁড়াইছে শাসনের টাকায় দেখতে একজনই ঠিক না একজনই কিনা যেই টাকাটা ওই টাকাতেই নিজে দাঁড়ায় যেই টাকাটা ওই নিজেকে পেশ করতে যে আমার কাজ হলো পেশ করা ওইখান থেকে মঞ্জুরি হইলে না করবু ঐখান থেকে মঞ্জুরি হইলে না করবু আমার কাজ পেশ করা শেষ মাস আল্লাহর রসুল পেশ করছে তাকে কবুল করতে না করে নেয় করছে তোরা বলতে এই কাজ করে আসো তারপরে আবার কি করছে ওসুরও পেশ করছে ইয়ার রসুলাল্লাহ ঠান্ডা বেশি লাগে আমার জামু তো ঠিক আছে কিন্তু ঠান্ডা তো চলতেছে মদিনার ঠান্ডা তো কি করব তোমার তুমি তো নিজেরই পেশ করছো আবার বলতে ঠান্ডার অভিযোগ আপনারটা দোয়া করে দিলেই তো কি দোয়া কর্ম আল্লাহ রসুল দোয়া করতেছে আল্লাহ ঠান্ডার থেকে হেফাজত করো সে বলতে আমি হাঁটতেছি আমি যেদিকে যাই মনে হয়েছে গরমটাও আমার সাথে সাথে ওই দিকে যেতেছে কি বুঝাইতেছে আমাদেরকে আমাদেরকে শিক্ষা দেওয়া গেছে শিক্ষা তাকাজা যায় যেতেই আসো তুমি তোমার থেকে কবুল হলে না যাবে যখন কবুল হয়ে যাবে গায়ে তো কাপড় নাই চতুর্দিকে ঠান্ডা ব্যবস্থা এরকম একটা করেন যে কাপড় ছাড়াও গরম লাগে তো পোড়া দিছে না কোড়া নেই কখনো হায়াত উস্তাহ পড়েন তো সই ওরা দেখেন কখনো এই জন্য টাকা যা যখনই আসবে তখনই নিজেকে উম হিসাবে নবী তো মেরে দোস্তের একটা আয়াত মনে উঠলো এই জন্য বলতেছি সুরা ইব্রাহিমের ভিতরে আছে। আল্লাহ আল্লাহ রবি বলতেছেন আপনাকে আমি সমগ্র জগতের জন্য পাঠিয়েছি কত আমি আল্লাহকে একটা প্রশ্ন করব। যে আল্লাহ সমগ্র জগতের জন্য যখন পাঠাইতেন তো তিনটা জিনিস কমসে কম জরুরি ছিল আল্লাহ জিজ্ঞাসা করে কি দিতেন আর যাই সে জুল করতেন যাই সেই জুল করুল করি ছিল এরকম শৈন্য দিতেন আর সুরানের মতো ওরকম একটা জাহাজ দেওয়া দিচ্ছেন যেটা সকালে এক মাস বিকালে এক মাসের রাস্তা অতিক্রম করবে তাইলে মুহাম্মদুর রসল সমগ্র জগতের ভিতরে দিনকে প্রচার করে চলে যেতে পারতেন কিন্তু আপনি তো বয়স দিচ্ছেন তেষট্টি বছর এটা আবার কেমন সমগ্র জগতের জন্য সমগ্র উন্নতির জন্য সমগ্র জাগার জন্য আপনি দিচ্ছেন আর আপনি বয়স দিলেন ত্রিশ বছর আর মক্কার বাহির হলে আরব ভূখণ্ডের বাহির জানে সৌদি আরবের বাহিরেই জানে এটা আল্লাহ কি করে আরেক জায়গায় করে আসতেন আল্লাহ বলে ঠিক আছে ঠিক আছে তোমার প্রশ্ন ঠিক আছে এটাও ঠিক আছে আমি তোমার নবীর পরে তোমাদের নবীর কাজের জন্য আমি তোমাদেরকে নির্বাচিত করছি কাজ আমাদের মাসাদ এজন্য জন্য মেরে বস্ত কথা শেষ যদি আমার এই কথা আপনাদের বুঝে আইসা থাকে তুলে রেখাপা করে থাকে এতদিন মাসাদ বানাই নাই এটার জন্য দিলে দিলে তো করি যেই ব্যক্তি দিলের পিকা বলবে আল্লাহ আমার তোবা আল্লাহ তার তোবা কবুল করার জন্য কবুল করার জন্য আল্লাহ প্রস্তুত তার তহবা কবুল করার জন্য আল্লাহ প্রস্তুত তার তুলবে আর আল্লাহ তাকে মাফ করবে করবে এই জন্য দিলের পিকা বলি আয় আল্লাহ আমার তোবা আমি মাসফত বানাই আর আজকের থেকে তাক্কা নিয়োগ করি যেই পুরুষটা কাজ কোরআনের ভিতরে যে কথা আছে তিন সাহাবিজ কেন জানেন ওনাদেরকে আল্লাহ কষ্ট দেন শাস্তি দেয় নে আমাদেরকে উসুল বুঝেছে উসুল অ পুরান আর কত আরা যাদেরকে আমি নমুনা বানাইছি যাদেরকে আমি এক মাস লাগানে ট্রফিক দিছি যদিকে আমি পুরানা বানাইছি যদিরকে আমি নমুনা বানাইছি সমগ্র দুনিয়ার গরিমুসি আমি সইতে পারি কিন্তু তোমাদের গরিমসি আমি সইতে পারি না বিদায় টাকা দেখো মোহাম্মদ রসল উল্লাহ সাহাবি যাদেরকে আমি বানাইতি তাদের গরিমুসি যেরকম আমি সইতে পারি নাই বিদায় পঞ্চাশ দিন পর্যন্ত তাদের ব্যাপারে আমি যে ব্যবস্থাপনা দিতি পঞ্চাশ দিন পরে তাদের দবা আমি কবুল করতি অড়া ও পুরানা হওয়া লড়া তোমরা যদি গরিমসি করো তাহলে তোমাদের গরিমসিও আমি সহ্য করতে পারবো না বিদায় পুরাণে নাগিল করে তোমাদেরকে আমি শুনে হারিতে বানাতেছি সবাই গরিম করে করুক দুনিয়া করে করুক কিন্তু তোমরা কোনদিন গরিমসি করো না তোমাদের গরিমসিতে আমার সব কিছুতে আমি সব সইতে পারি কিন্তু তোমাদের গরিমসি আমি সইতে পারি না বলে সবাই ইটো সহ্য হয় তোর ফুলও সহ্য হয় না সবাই ইটো সহ্য হয় কিন্তু যদি রাত করে ফুলও মারে ওইটো সহ্য হয় না এই জন্য বলে এখন বিদেশে টাকা দা যারা কারা চাওয়া এক পুরো হতে তাদের ভিতরে কেরকম আসে যে টাকা দা বিদেশে যাওয়ার জোর পর্যন্ত জোর পর্যন্ত জামাত তৈরি হবে পাঁচ দিনের জোরে সব পাঁচ দিনের জোরে যায় ওইখানে কি হবো সব বুঝাই তো কিন্তু সর্বশেষ হলো পাঁচ দিনের জোরে এবং পাঁচ দিনের জোরে এবং ইস্তেমা মনে বলছে ইস্তেমা পাঁচ দিনের জোরে পাঁচ দিনের জুড়ে যায় হবে। আগেও হইতে পারে অথবা সর্বশেষ পাঁচ দিনের জোরে যায় সদ হবে নিজেকে পেশ করা আর বলবে আল্লাহ আমি তো পেশ করে দিচ্ছি আমাকে এখন যদি নাও তাহলে কেমন হিসাব আল্লাহর কান্দ কিছু রাখেন না বোঝেন না হ্যাঁ আল্লাহর কান্দে তো কিছু চাপাইতেইবো মুসার ইসুফ আলহ ইসলাম আমার কান দরজা পর্যন্ত যাওয়া যদি না খোলে পুরা আল্লাহর কান্দে মানে যেমন মুসা আল্লাহকে বলছে বিশ জন নিয়ে আগে আল্লাহরে দেখবে তাল্লা বলতে ঠিক আছে পাহাড় যদি ঠিক তো দেখতে পারবা তো বিশ জনের বিশ জন মরে গেছে যখন দিচ্ছে তো মুসা আল্লাহ ইসলামের শব্দ শোনেন মুসা আল্লাহলাম নিজে পুরাণে আরো বয়ান করতেছে তো এইটা তোমারই কর্ম এটা তুমিই করছো শব্দটা আমি বয়ান করবো না পুরানের শব্দ হইলো ফেতনা এটা হইলো তোমার এই যে তুমি ঘটাইছ না যেমন গেলে যে আমার মারবো তোরা জন যদি না হয়ে যাই তো বলি ইসলাম আমাদের যে সাহিত্য করব। এই সাহিত্যের কামটা তুমিই করছো আর কেউ করে নেই মারসো তো কি করব তো চিন্তা করে কাল্ারে দেখছি মানি মহিলা হয়েছে হবে কাল্লা দেখছি ঠিক আল্লাহ থেকে নিয়ে আসবে নিজেকে পেশ করবো যা সব হবো তারপরে আল্লাহকে বলবো আমি কিন্তু ফুল কিন্তু বন্দোবস্ত যদি তুমি না করে পুরা তোমার কান্দে দেখেন আল্লাহ বন্দোবস্ত আমার বিশ্বাস একজনে বসে থাকবেন না যে না আমি তৈরি আমি শ্রোত হবো বাকি আল্লাহকে বলবো আমার কাজ শেষ বিয়া করছি বৌমানি সিস্টেম আমি পুরা করছি বাচ্চা দেওয়া তোমার কাম এটা আমার কাম না আমি নাম দিচ্ছি বড়দের সামনে আসছি সাদ হইছি এখন যাওয়া তোমার কাজ আমার কাজ না আরো বলি আরো আরো আরো জলদি জলদি জলদি তাড়াতাড়ি ডাক্তার সাহেব আপনি আমাদের কাঁকড়ে যেন সাথী ডাক্তার সাহেব হ্যাঁ ডাক্তার সাহেব সবাইকে নিয়ে আরো উঠে আরো কেউ বাদ না যাই যার কলার আসে সবাই নাই মেরো ব্যস্ত নিজের চ্যাবের দিকে চায় না যে আমার চ্যালে কিছু নাই আমার চ্যালের মহতাজ না আবু যদি মন্ত্রীর আমরা চ্যাবের মহতাজ না আমরা কারায় ছাড়বে আপনারা ওইখানে নিয়ে আপনি আরো দাঁড়াই আরো দাঁড়াই আরো কি আসতে নিজের দিকে না থাকাই নিজের আসবাবের দিকে না তাকাই আমাদের দালাত আসবাবের খেলা ঠিক না আমাদের দালাত কি আসবাবের পক্ষে না আসতে বিরুদ্ধে হ্যাঁ বিরুদ্ধে না লাইলাছি আসবাব টিকা হয় না ঠিক না কার টিকা হয় এখন যদি আমি আমার অ্যাবিলিটির দিকে তাকাই যে আমার তো অ্যাবিলিটি নেই সেখানে বসে নাই আমি কেমনি আমি দাঁড়াইলাম আরো দাঁড়াই রেখে আরো দাঁড়াই আরো আরো আরো আরো মজুয়ার হয়ে গেছে আরো শাসির হয়ে গেছে একটু পিছনে ডাকা হয় না একটু সামনে আসেন সামনে আসেন আল্লাহ কবল করুন আপনাদের হরপেতে আল্লাহ পড়ত মানুষের আমি তো বলছি একটু আগে নামাজের আগে যারা আমাদেরকে মানিকগঞ্জে নিয়ে এসে মানিক চিনের মানিক মানিক চিনের মানিক হ্যাঁ রত্ন রেখা একটি মানিক ঠিক না মানিকগঞ্জ মানি রত্নের রত্নের ফনি ঠিক না তারপরে যদি আপনাদেরকে এরকম কামাইয়া টাকাইতে হয় তাহলে আর কোন জায়গায় যায় রত্নখন শনিতে যদি কেউ না পায় বিয়া বাড়িতে যদি না খেয়া থাকতে হয় তাহলে এইটাই বলতে হবে অবাকা সেদিকে তাকায় সাগর শুকাইয়া যায় অবাকা যদি সাগরের দিকে তাকায় পানির জন্য ওইটা শুকাইয়া যায় দেখলাম নানিকপুঞ্জে যদি এই অবস্থা হয় এজন্য আর কে আছে হিন্দত করে একটু দাঁড়াই করেছি যে আমি তো আপনার দিকে না রেখা চলামাই কানের ভিতর থেকে জামাতের জন্য ওলামাই কেরামের ভিতর থেকে আরো দাঁড়াই আরো দাঁড়াই দাঁড়ায় হিন্দুপুরের নাম দাঁড়ায় না ওইদিকে না ওই দিকে যে দাঁড়াবে সে পিঠে যাবে আরো বলি আরো বলি আরো বলি আপনাদের ভিতরে তো শৌক নেই দিবি বোঝেন শখ দুনিয়া একটা থাকতে হয় ঠিক না এবার আমরা গেছি আমি অনেক আলামের কবরে গেছি কারণ নবীদের ব্যস্ত যেখানে যে পালাখি কইটা অমুক নবীর জায়গা যেখানে চক্ষু উঠাই কইটা অমুক নবীর জায়গা ও ভিতর থেকে দিল ধরা গেছে আমি তো বলি মেরে রোস্ত যেদিন আমাকে কেউ দাওয়াতের কাজের কারণে টালি দেয় ওই দিন হলো আমার ঈদের দিন কে দিন ঈদের দিন ওই মুহূর্তটা এই মুহূর্তটা লেখার বিষয় কেন কেমে দিন দাঁড়াতে বলতে পারবো আপনার ঠিক না আমাকেও গালি দিতে ঠিক না এবার আমার নানিয়া কই দিবেন কন ঘটানো দুনিয়ার কোনায় কোনায় যায় নিজের আশারাত রেখা যাওয়া চৌত্রিশ হাজার সাহাবাই পেলাম জর ধানে কত কত চৌত্রিশ হাজার ওনারা এজন্য হিম্মত করে আরো দাঁড়ায় আরো দাঁড়ায় দিন মিনা সফর করতে থাকবো ব্যাক্কা খাবো যে সফরের ভিতরে যায়া কত হালাত আসবে হালাতের উপরে আল্লাহ ইমানকে পাক্কা করবে ইবকে পক্ত করবে আউরকে চোখে দেখব কেউ উর্দুতে লেখতে বই লেখতে দেখা আমি আল্লাহরে কথের দেখলাম বিশ্বাস হয় না কেন বিশ্বাস নেব না তো নিজেই ও তুমি তোমার কাছে না আমি তোমার চেয়ে তোমার কাছে আল্লাহ দেখা সে যখন সফর করবে ওই মারহালার মারহ আল্লাহ তাকে কাকে দর্শন করাবে আর আল্লাহকে দেখবে জিউজ্লা আমার মনে আছে যেদিন আফগানিস্তান হামলা করে আমেরিকা ওই দিন আমি থাইল্যান্ডে ওই দিন কোথায় চার মাসে সফর চলতেছে থাইল্যান্ডে মাত্র আমাদের দেড় মাস পুরে হয়েছে ভিসার জন্য আমরা অ্যাপ্লাই করছি রাত্রে ফোন আসছে আমাদের কাছে ফোন স্বরাষ্ট্র মন্ত্রালয়ের ফোন বারো ঘন্টার ভিতরে তোমরা দেশ ছাড়বা রাত্রে সুরালা সাথে মশাহা করলাম সুরালা বলে কাফের দেশ ছাইলেন আমাদের বলার কিচ্ছু নাই যা ফোন আসতে এটার উপরে আমল করো সীতা দেশে চলে যাও আমি জিম্মাদার ছিলাম সাথীদেরকে জিজ্ঞাসা করলাম কি করা যায় সবাই যখন রায় দিতেছে চলে যাওয়ার চলে যাবো বললাম তো না পড়তে দেরি সালাম ফিরাইছি তসপি হাত পুরা হইতেছে এর ভিতরে ফোন আসতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তোমরা নয়টার ভিতরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসো সবাই মিলে গেলাম তো পাসপোর্ট দিয়া বলতেছে যে তিন মাসের দিশা দিলাম লাগলে আরো তিন মাস দিলা দেখতে আমি বারো ঘন্টা দিশা দিতে চাই জমিনা আর পাপের আল্লাহর জমি এটাই হইল আমি আল্লাহ মে আল্লাহ से দেখা এটাই হলো দেখা যেখানে আসবাব শেষ সবাই বলবে হবে না ওইখানে আল্লাহ হওয়ায় দেখায় দিবে আর বলবে আমি আল্লাহ আমি হওয়াই দেখ আর আল্লাহ আর সব কিছু দেখার জায়গা হলে ওইটাই এই জন্য আর কে কে এত শেষ পড়বে এখনই সময় শেষ হয়ে গেছে মজ মা ছেড়ে দেওয়া হবে আর কে কে এত এরকম যে তো তৈরি একটু দাঁড়াইতে দেখি হ্যাঁ আরো দেখি একটু দাঁড়াইতো আরো দাঁড়াই হিম্মত করে। হিম্মত করেন নিয়ত করে দাঁড়ায় দাঁড়ান আল্লাহকে দেখানো দেখানো দেখানো বোঝেন ইসমাইল আল্লাহ ইসলাম ইসমাইল ইব্রাহিম ইসমাইল নিয়ে যেতেছে জব বাচ্চা কয় বছরের জানেন ছয় বৎসর আঙ্গুল ধরে যেতেছে মিনায় নাচতেছে একবার এদিকে নাইচা জায়গা একবার ওদিকে নাইচা যায়। আমার ঈদের দিন কারে বুঝায়াবো কি এর ঈদের দিন একটু পরে জব হবো তারপরে কি বলে দুনিয়া থেকে বিচ্ছেদ করবে বলে তারপরে বলে জান্নাত মিলবে দুনিয়ার যে জান্নাত একটু পরেই হবো বলে তারপরে তোমার টিকা টিকা দিচ্ছে আল্লাহ মিলবে তোমাদের দুজনের দিন বেটা এরকম ছিল বাপ এরকম ছিল কুরবানি আল্লাহ চাইছে কিন্তু আল্লাহ নেয় নেয় সুরিস কিন্তু কাটছে তো কাটছে ডুম্বার কাটছে রক্ত বাহির হইতে তো জুম্বার বাহির হইতে ইসমাইলকে আল্লাহ সরাই দিছে আর বলতে কেমন পর্যন্তই নকল প্রত্যেক মুসলমানের করতেই হবে কোরবানির সময় কোরবানি আল্লাহ চাবে কিন্তু আল্লাহ নিবে না আল্লাহর জন্য দালালের ভিতরে আল্লাহ খুশি হয়ে যান নেওয়ার ভিতরে খুশি না খালি দালালের ভিতরে আল্লাহ খুশি হন চাওয়ার ভিতরে আল্লাহ খুশি হন এই জন্য হিন্দতকে দাঁড়াইতো কে কে তৈরাস ইনশাল্লাহ আমিও তৈর আসি বিদেশের জন্য একটু দাঁড়াইতো আরে দাঁড়ান না দাঁড়ান না দাঁড়ান না কেন বুঝতে পারছেন দাঁড়ান আমরা তো দেখান যে আমি চলার কারণ দেখানের সময় আসতে দেখাই যান আপনারাও পিছিয়ে যান আপনারাও পিছে যান পিছিয়ে যান যান চলেন চলেন চলেন পিছে পিছে হ্যাঁ এই আগানের রাস্তা এটা নিয়ে আগা রে চলেন চলেন চলেন খুশি হইতেছে আর শয়ের মুখ কালা হইতেছে আপনারা ওই জিনিস হুজুস্তান দেখতে আপনারা দেখেন নাই যে মাথায় মুস্তারেফারে আর হুজুস্তানের কান্নার ভিতর থেকে হাইসা উঠতেছে ঠিক না হ্যাঁ আপনি উঠতেছেন আর নাম দিতেছেন আর শয়তান মাথায় মাটি মারতেছে হয় এক যদি চারি মাস কবুল হয়ে গেল না জানি কত মানুষের হেদায় এর হাতের মাধ্যমে হয়ে যাবে আমার বাজার উজার হয়ে যাবে যাবে আমার বাজার উজার হয়ে যাবে ভাই আরো সামনে চলে আসে পিসের মজমা অনেক এটা আপনাদেরই দোয়ার ফল আরো সামনে চলে আসি পিসের মজমাকে জায়গা দিই যাতে শিল হয় আচ্ছা বলেন সবাই তো নিয়ে কি বলেন বিদেশে যাওয়ার আপনারা মুক্তাকিম সাহেলে কিনেন হ্যাঁ এই ইনশাল্লাহ বড় খতরনাক ইনশা আল্লাহ তৈর আতি না তৈর আতি ইনশা ইনশাআল্লাহ আগে না ইনশাআল্লাহ তো ইনশা আল্লাহ যদি আগে হইতেছে আপনারা চারি মাস লাগাইতে দিল কেন আল্লাহ বুঝা গেলে আল্লাহ চাওয়া হইত এখন আমার চাওয়া বাকি কি আমার চাওয়া বাকি আমি তো বলবো আল্লাহ আমি তৈয়ার কিন্তু আমি জানি তুমি তো বিক না দিলে যাইতে পারবে না এর দিকে ইনশা আল্লাহ তখন বলেন তো সবাই তৈয়ার আবার ইনশাআল্লাহ হচ্ছে নামাজ এখন নামাজের তৈরি করি আর নামাজের পরে সবাই কেউ ছুটাছুটি করব না বর্ষে তো আপনাদের কাছ থেকে এরকম সময় অল্পই চাওয়া হয় ঠিক না সারা বছর চাওয়া হয় এরকম এস্তমা না জোর বছরের পরে বড় আখান কথা হবে এই জন্য সবাই এখন নামাজের তৈরি করি তারপরে ইনশাআল্লাহ নামাজের পরে চৈম আগস্ট আর এখনো কিছু সময় আছে যাদের বিদেশে বিদেশের জন্য সর্বমোট স্কিল হয়েছে একশো দশজন